বিভিন্ন কথার উত্তর দেবেন বক্তৃতা শেষ হবার পর শুরু হবে আরো উপভোগ্য অংশ উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব যেখানে সাংবাদিক এবং শ্রোতারা আজকের বিষয়বস্তুর উপর বিভিন্ন রকম প্রশ্ন করবেন আর আমাদের বক্তারা তার সেই সব প্রশ্নের উত্তর দেবেন আমি আরো পরিচয় করিয়ে দিচ্ছি মিস্টার বিনোদ মিননকে আমার ডান পাশে এবং সোয়েব সৈয়াদকে ডক্টর জাকিরের পাশে আমাদের বক্তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখানে তাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য পিস টিভি এভাবেই নিজেকে মানবজাতির সমস্যা সমাধানে নিয়োজিত রেখেছে এটি ২৪ ঘন্টার আধ্যাত্মিক বিনোদনমূলক আন্তর্জাতিক স্যাটেলাইট টিভি চ্যানেল পিস টিভি বিনামূল্যে इंगलिश उन्न सशीलता गवेषणा प्रोग्राम सफ्टवेयर एवं दक्ष व्यवस्थापनारो मानवजात सामने सत्य न्याय विचार सतता साम ज्ञान कथा पिस प्रचार कर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 तारा एग, टीवी चैनल टी, चालू करोध करोए के श्रोत ड जिकिर नायक केलैकुम अरहमतुल्ला अबर कथय कर डर अब्दुल करीम नायक प्रेसिडेंट इसलामिक रिसार्च फाउंडेशन मुम्बई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 তার বিভিন্ন আলোচনা অনুষ্ঠান সম্প্রচারিত হয় একশো বেশি দেশে তার সাক্ষাৎকার প্রচারিত হয় টিভি রেডিও আর প্রেসে এগুলো ছাড়াও তিনি ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর বেশ কিছু বই লিখেছেন ভাই ও বোনেরা এখন আপনাদের সামনে আসছেন ড জাকির নায়ক الحمد والصلاة والسلام على الرسول اللہ وعلى آل أما بعد أعوذ بالله من بسم الله الرحمن আলহামদুলিল্লা রসুল আবাহন রিসম রহমান রহিম কলকাতম ফসলিম রবী সদরী আমার শ্রদ্ধেও শ্রী শ্রী রবিশঙ্কর আমার গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা সবাইকে স্বাগত জানায় ইসলামী নিয়মে আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ বারাকাত আপনাদের সবার উপর সর্বশক্তিমান আল্লাহর শান্তি দয়া আর অনুগ্রহ বর্ষিত হোক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 সেই কথাই এসো যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আমরা আল্লা ব্যতীত তাহারও ইবাদত করি না কোনো কিছুকে তাহার সহিত শরিক করি না আমরা কেহ কাহাকেও আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না যদি তারা অমান্য করে ফাঁকুল তোমরা সাক্ষী থাকো আমরা মুসলমানরা আল্লাহর কাছে আমাদের ইচ্ছাকে সমর্পণ করি পবিত্র কোরআনের এই আয়াত যদিও বলছে আহলে কিতাবের কথা ইহুদি ও খ্রিস্টানেরা এটা দিয়ে আসলে বিভিন্ন ধরনের মানুষকে বোঝানো হয়েছে ইলা কালমতিন সাওয়া সেই কথা এসো যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি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 অব রিলিজিয়ান এন্ড এথিক্স এর ছয় নম্বর ছয়শ নিরানব্বই নম্বর রেফারেন্স অনুযায়ী মুসলমানরা ইন্ডিয়ায় আসার আগে হিন্দু শব্দটা ইন্ডিয়ার কোন সাহিত্যে কখনোই ব্যবহার করা হয়নি পণ্ডিত জওহরলাল নেহরুর মতে তিনি তার বই দ্য ডিস্কভারি অব ইন্ডিয়াতে লিখেছেন চুয়াত্তর এবং পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় যে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 সেই ১৯ শতকে তারা ইন্ডিয়ার অধিবাসীদের ধর্মবিশ্বাসকে বোঝাতে এই শব্দটা ব্যবহার করেছিল নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার বিশ নম্বর ভলিউম এর পাঁচশো একাশি নম্বর রেফারেন্স অনুযায়ী হিন্দুইজম শব্দটা প্রথম ব্যবহার করেছিল ব্রিটিশ লেখকরা আর সেটা ১৮৩০ সালে ইন্ডিয়ার অধিবাসীদের ধর্মবিশ্বাসকে বিশ্বাসকে বোঝানোর জন্য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 যেমন উল্লেখ আছে সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে এবং সুরা ফসিলতের তেত্রিশ নম্বর প্রচলিত আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যে ধর্মটা পৃথিবীতে এসেছে চোদ্দশো বছর আগে আর মহানবী মোহাম্মদ সাল্ল সাল্লাম হলেন এই ধর্মের প্রবর্ত সত্যি বলতে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 বেদ এবং উপনিষদ বেদ এই শব্দটা এসেছে সংস্কৃতি শব্দ ভিত থেকে যার অর্থ সর্বশ্রেষ্ঠ জ্ঞান যার আরো একটা অর্থ অর্থে পবিত্র জ্ঞান বেদ আবারও চার ভাগে বিভক্ত এটা হল ঋগ্বেদ এটা হল যজুবেদ এই হল সামবেদ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 অর্থাৎ কাছে সদ অর্থ বসা অর্থাৎ কাছে নিচে বসা যখন ছাত্ররা গুরুর কাছে বসে জ্ঞান অর্জন করার চেষ্টা করে সেটাকে বলে উপনিষদ উপনিষদকে আরো বলা হয় জ্ঞান যা অজ্ঞতা করে পৃথিবীতে দুইশোরও বেশি উপনিষদ আছে তবে হিন্দু ধর্মের সংখ্যাটা বলা হয় একশো আর হিন্দু ধর্মের পণ্ডিতরা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 এগুলো সর্বশক্তমান স্রষ্টার বাণী নয় এগুলো লিখেছেন বিভিন্ন মনিরিষিরা আর বিভিন্ন মানুষ এখানে আছে বিশ্বজগৎ সৃষ্টির রহস্য কিভাবে মানুষ জীবন ধারণ করবে ব্যক্তিগত ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষেত্রে সমষ্টিগত ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এটাকে আরও বলা হয়ে থাকে ধর্মশাস্ত্র শ্রুতির বিভিন্ন প্রকারভেদ রয়েছে যেমন রয়েছে পুরানা পুরানা অর্থ প্রাচীন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 রাজত্ব নিয়ে পাণ্ডব ও কৌরবদের মধ্যে যুদ্ধ এখানে আরো বলা হয়েছে শ্রীকৃষ্ণের কাহিনী এই হলো দুটি মহাকাব্য এরপর রয়েছে গীতা। ভগবতীতা ভগবদ্গীতা মহাভারতেরই একটি অংশের মোট ১৮টি পর্ব নিয়ে বিশ্ব পর্ব থেকে ২৫ নম্বর অধ্যায় থেকে বিয়াল্লিশ অধ্যায়ে পর্যন্ত ভগবতগীতা হল অর্জুনের উদ্দেশ্যে যুদ্ধের সময় কৃষ্ণের উপদেশ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 আসুন এবার আমরা ইসলামের ধর্মগ্রন্থগুলো নিয়ে আলোচনা করি এখানে সবচেয়ে পবিত্র পুরো সর্বশেষ ও চূড়ান্ত আসমানী কিতাব আল্লাহর সর্বশক্তিমান স্রষ্টার যা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর পবিত্র কোরণে সূরা রাহাদের আটত্রিশ নম্বর আয়াতে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 আর সেই কিতাবগুলি নির্দেশ মেনে চলার প্রয়োজন ছিল নির্দিষ্ট কিছু সময়ের জন্য তবে যেহেতু পবিত্র কোরআন আল্লাহর সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব এই কিতাব শুধু মুসলমানদের জন্য নয় শুধু আরবদের জন্য নয় এই কিতাব সমগ্র মানবজাতির জন্য আল্লাহ পবিত্র কোরণ ইব্রাহিমের এক নম্বর আয়াতে বলেছেন যে আলীফাম র আমি এই কিতাব অবতীর্ণ করিয়াছি মোহাম্মদ সাল্লামের উপর যাতে তুমি মানব বাহির করিয়া আনিতে পারো অন্ধকার হইতে আলোকে শুধুমাত্র মুসলমান বা আরবরা নয় বা সমগ্র মানব জাতি কোরআন সমিমের বান্ন নম্বর আয়াতে সুরা বাকার একশো নম্বর আয়াতে এবং সুরা আর জুমার একচল্লিশ নম্বর আয়াতে যে কোরআন নাজিল হইয়াছে সমগ্র মানবজাতির জাতির জন্য ইসলামের পরবর্তী ধর্মগ্রন্থ হল সহি হাদিস আমাদের মহানবী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 आलोचना करब जो साधारण हिन्दू के प्रश्न करें कत जन देवता करे बोल तीन जन क्यों बोल एक क्यों बोल हजार क्यों बोलते तेतर तीन सौ त्रि मिलियन क्योंकि जो ज्ञानी हिंदू के जिज्ञेस करें जो हिन्दूधर्म सम्पर्क भारत धारणा आदेश बोलें हिन्दूधर्म अनुजयी विश्वास और पूजा कर ईश्वर के तब साधारण हिंदू धर्मते विश्वास कर सबकि हिंदू गल स्रस्टा सूर्य हल स्रस्टा चाँद स्रस्टा मानस जतियों स्रस्टा एमकिा और मुसलमाना बोली सबकिल स्रस्टार स्रस्टार शब्द टे एक रे सबकि मालिक स्रस्टा গাছের মালিক স্রষ্টা সূর্যের মালিক স্রষ্টা চাঁদের মালিক স্রষ্টা মানব জাতির মালিক স্রষ্টা সাপের মালিকা তাহলে প্রধান পার্থক্যটা হল একজন সাধারণ হিন্দু এবং সাধারণ মুসলমানের মধ্যে যে একজন হিন্দু বলবে সবকিছু স্রষ্টা আর মুসলমানরা বলবে সবকিছু স্রষ্টার স্রষ্টা শব্দটার পরে একটা র তাহলে প্রধান পার্থক্যটা হলো এই রক্ষরটি আমরা যদি এই রক্ষরটার পার্থক্য দূর করতে পারি হিন্দু আর মুসলমানের মধ্যে আমরা এক হয়ে যাব আমরা সেটা কিভাবে করবো কোরআনই বলছে সেই কথা এসো যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক প্রথম আমরা অন্য চেষ্টা ইবাদি হিন্দু ধর্মগ্রন্থগুলির সেই ধর্মের সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে কি বলে ছয় নম্বর অধ্যায়ে দুই নম্বর পরিচ্ছেদে এক নম্বর অনুচ্ছেদ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 শ্বেতা উল্লেখ আছে যার অর্থ তার সর্বশক্তমান ঈশ্বরের কোনো বাবা মা তার কোন প্রভু নেই সর্বশক্তমান ঈশ্বরের কোন বাবা নেই তার কোনো মা নেই তার চেয়ে বড় কেউ নেই তার উপনি সর্বশক্তিমান ঈশ্বরকে কেউ দেখতে পায় না আর ছাড়াও রয়েছে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 তিনি উদ্ধৃতি দিয়েছেন তবে রেফারেন্স দেননি রেফারেন্সটা হল ভগবদ্গীতার সাত নম্বর অধ্যায়ে বিশ নম্বর অনুচ্ছেদ এছাড়াও ভগবদ গীতার দশ নম্বর অধ্যায়ে তিন নম্বর অনুচ্ছেদে আছে লোকে জানে আমি কখনো জন্মাইনি কখনো উদ্ভূত হইনি এই বিশ্বজগতের সর্বময় প্রভু হিন্দু ধর্মের যাবতীয় গ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র গ্রন্থ হল বেদ যদে উল্লেখ করা আছে বত্রিশ নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদ সর্বশক্তিমান ঈশ্বরের কোন মূর্তি নেই প্রতিমা শব্দটার অর্থ প্রতিমূর্তি উপমা রূপক হট ভাস্কর্য মূর্তি যজুবেদে আরো উল্লেখ আছে চল্লিশ নম্বর অধ্যায়ের আট নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বর নিরাকারও পবিত্র যজুবেদের চল্লিশ নম্বর অধ্যায়ের নয় নম্বর অনুচ্ছেদে আছে অন্ধাত্মা অর্থ অন্ধকার প্রবিশান্তি অর্থ প্রবেশ করা আর আসাম্বতির অর্থ বিভিন্ন প্রাকৃতিক বস্তু যেমন আগুন পানি বাতাস তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তুর পুজো করে যেমন আগুন পানি বাতাস এখানে আর উল্লেখ আছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা সাম্বুতির পুজো করে সাম্বুতি হল মানুষের তৈরি বস্তু যেমন টেবিল চেয়ার ইত্যাদি কোথায় বলা হয়েছে আর বেদগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগবেদ এই ঋগ্বেদের মধ্যে এক নম্বর গ্রন্থের একশো চৌষট্টি নম্বর পরিচ্ছেদের নম্বর অনুচ্ছেদে আছে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 সমুদ্রের উপর ঘুরে বেড়ান সাপের পিঠে চড়ে আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাব এছাড়াও আপনি যাচ্ছেন। আছে। সর্বশক্তমান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই তার কোন রূপক নেই কোন প্রতিকৃতি নেই কোন ছবি নেই কোন মূর্তি নেই ভাস্কর্য নেই এছাড়াও ঋগ্বেদে আট নম্বর গ্রন্থে এক নম্বর পরিচ্ছেদের এক নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা আছে শুধুমাত্র তার উপাসনা করো एक ईश्वर ताके बंदना करो ऋग्वेदे छे पैतल नम्बर अनुच्छेदी बंदना करो तरह ब्रह्म सूत्र बोला एक नासहना नाचते किंचन भगवान एक ही है दूसरा नहीं है नहीं है नहीं है जरा भी नहीं है ईश्वर मात्र एक जन ही द्वित क्या हिन्दू धर्मग्रंथग पढ़े सेन्थे आलो के हिन्दूर्मे ईश्वर के बुझे चेष्ट कर इमेर सम्पर्क जदि क्यों बोलते चाय सुरा इखलस आयाद बोल तुम्हें अल्लाह अल्लाह कहाखापेक्षी नन লাম ওয়ালাম তিনি কাহাকেও জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালাম আহাদ তাহার সমতুল্য কেউ নাই এই চার লাইনের সংজ্ঞাটি আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বরের বলা হয়েছে কোরআনে যদি কোন লোক বলে যে সেই সর্বশক্তিমান ঈশ্বর যদি সে এই চার লাইনের সংজ্ঞার সাথে মিলে যায় আমরা মুসলমানরা বিনা দ্বিধাই তাকে ঈশ্বর বলে মেনে নেব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 শেষ উপার নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদ সর্বশক্তিমান মূর্তি নেই। যদি কেউ বলে যে অমুক লোকটি ঈশ্বর যদি সেই লোক কোরআনের এই চার লাইনের সাথে মিলে যায় হিন্দু ধর্মগ্রন্থগুলির সাথে সেই লোককে ঈশ্বর বলে মেনে নিতে আমার কোনো আপত্তি থাকবে না উদাহরণস্বরূপ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 পরীক্ষাটি হল লামি উলাদ তিনি কাউকে জন্ম কখনো জন্ম নিন আমরা জানি ভগবান রজনীশ জন্ম নিয়েছিলেন মধ্যপ্রদেশে তার বাবা মাও ছিল তিনি আমেরিকায় যান উনিশশো সালে ওখানে তিনি অনেক আমেরিকান ভক্ত গড়ে তোলেন আর সেখানে অরিগন স্ট্রেটে তিনি একটা গ্রাম তৈরি করেন নাম রজনীশপুরম পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে জেলখানায় বন্দী করে রাখে আর রজনীশ অভিযোগ করেন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 ভগবান রজনেশ ও কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করতে এসেছিলেন ডিসেম্বর একত্রিশ সাল থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত কখনো জন্মাননি কখনো মরেনি তবে করতে এসেছিলেন ডিসেম্বর একত্রিশ সাল থেকে উনিশে জানুয়ারি উনিশশো পর্যন্ত তার সমাধিতে এটা উল্লেখ করা হয়নি যে পৃথিবীর মোট একুশটা দেশ তাকে কোনোভাবে ভিসা দিতে রাজি হয়নি চিন্তা করেন সর্বশক্তি মান ঈশ্বরে পৃথিবীতে এলেন পৃথিবীটা ভ্রমণ করতে তার নাকি ভিসা লাগবে সে সময় গ্রীসের আর্চ বলেছিলেন যদি রজনীশকে এই দেশ থেকে তাড়ানো না হয় আগে ওরবাড়ি বাড়ি পড়াবো তারপর ভক্তদের বাড়ি পড়াব আর শেষ পরীক্ষা আহাদ এই পরীক্ষা এতই কঠিন তার সমতুল্য কেউ নাই সর্বশক্তিমান ঈশ্বর যখন আপনি ঈশ্বরকে কোন কিছুর সাথে তুলনা করবেন যদি করেন তিনি ঈশ্বর নন ওয়ালামি আকুল্লাহ কুফান আহাদ আমরা জানি যে ভগবান রজনীশ একজন সাধারণ মানুষ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 আর এই কথাটার উল্লেখ পবিত্র কুরনে চার বার রয়েছে সুরা আল ইসলাম একশো দশ নম্বর আছে আরো উল্লেখ আছে সুরা আল আরাফের একশো আশি নম্বর আয়তে সুরা তাহার আট নম্বর আয়াত উল্লেখ আছে আর সুরা হাসরের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহান সবচেয়ে সুন্দর নামগুলি আর সব মিলিয়ে নিরানব্বইটি বিশেষণ বা সুন্দর নাম রয়েছে আল্লাহ ও তাহলে রয়েছে কুরান ও হাদিসে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 আর এই আল্লাহ শব্দটা পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে এমনকি হিন্দু ধর্মেও এটা আছে নম্বর নম্বর গ্রন্থের ঈশ্বরের একটা নাম আল্লাহ আল্লা শব্দটা আরও আছে ঋগ্দের তিন নম্বর গ্রন্থের তিরিশ নম্বর পরিচ্ছেদের ১০ নম্বর অনুচ্ছেদে এছাড়াও আছে ঋগবেদের 9 নম্বর গ্রন্থের সাতষট্টি নম্বর পরিচ্ছেদের তিরিশ নম্বর অনুচ্ছেদে একটা আলাদা উপনিষদ আছে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 দ্বিতীয়টা প্রচন্ডতা আর বিশ্বাস করেন যখন আমি কথাটা শুনলাম আধ্যাত্মিকতা বিশ্বাসযোগ্যতা আমি মুগ্ধ হয়েছিলাম সম্পূর্ণ একমত যে আধ্যাত্মিকতার দাবি বিশ্বাসযোগ্যতা প্রথম দ্বিতীয় তৃতীয় বিশ্বাসযোগ্যতা অবশ্যই প্রয়োজন সত্যবাদীতার প্রয়োজন আছে বিশ্বাসযোগ্যতা ছাড়া কিভাবে একজন মানুষ আধ্যাত্মিক হবেন আমি ওনার এই কথার সাথে সম্পূর্ণ একমত পরে আমি কয়েকটা বই পেয়েছি আয়োজকদের কাছ থেকে আর ওনার একটা বই পড়েছি হিন্দুইজম এন্ড ইসলাম দ্য কমন থ্রেট আর যখন বইটা পড়লাম আমি নিশ্চিত যে শ্রী শ্রী রবিশঙ্করের উদ্দেশ্য ছিল প্রধানত এটা হল হিন্দুইজম অ্যান্ড ইসলাম দ্য কমন থ্রেট এই বইটার উদ্দেশ্য মূলত হিন্দু আর মুসলমানদের একত্রিত করা আমিও বই লিখেছি সিমিলারিটিজ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 দুই নম্বর পৃষ্ঠায় হিন্দু ধর্মকে মনে করা হয় বহুদেবতা ধর্ম তবে হিন্দু ধর্ম প্রকৃতপক্ষে একঈশ্বরে বিশ্বাস করে আমি এ কথার সাথে সম্পূর্ণ একমত আমার লেকচারও কথায় বলেছি তিনি এরপর আরো বলেছেন হিন্দু ধর্ম বিশ্বাস করে আধিবদ্যা অদ্বিতীয় একেশ্বর বাদ যদিও সাতটা রঙে হয় একটা রংধনু এর উৎপত্তি একটা সাদা আলোর রশ্মি থেকে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 এর সাথে যদি তুলনা করি যে ৩৩ কোটি দেবতা আর দেবী মিলে হয় একটি পরমাত্মা তাহলে বলা হবে যে সর্বশক্তিমান ঈশ্বরের ৩৩ কোটি অংশ আছে যেমন আমাদের মানব শরীর আছে সব মিলিয়ে এগারোটি অংশ দুটি পা দুটি হাত একটি মাথা একটি ঘাট দুটি কাক একটি বুক একটি পাগজস্থলী ইত্যাদি তবে প্রত্যেকটা অংশ আলাদাভাবে সম্পূর্ণ একটা মানব শরীর নয় সবগুলো অংশ ঠিক মতো জায়গা মতো থাকলে তবে একটা সম্পূর্ণ মানব শরীর হবে যদি একটা বাদ পড়ে তাহলে সেটা সম্পূর্ণ মানব শরীর হবে না এই উদাহরণটার ব্যাপারে ৩৩ কোটি দেবদেবী সেখান থেকে একটি পরমাত্মা যদি বলেন ঈশ্বরের ৩৩ কোটি অংশ আছে আমি একমত না আর যদি কোনো অংশ বাদ যায় তাহলে সেটা সম্পূর্ণ ঈশ্বর হবে না তিনি এরপর আরো বলেছেন যে ঈশ্বরের রয়েছে একশো নাম একজন ঈশ্বরের একশো নাম আছে বা এক নাম আছে এখানে আমি তার সাথে একমত বেদ একই কথা বলেছে আমি আগেও বলেছিলাম ঋগ্বে এক নম্বর গ্রন্থে একশো চৌষট্টি নম্বর পরিচ্ছেদের ছেচল্লিশ নম্বর অনুচ্ছেদ আছে একদম আনতে সত্য একটাই ঈশ্বর একজনই জ্ঞানীরা ঈশ্বরকে অনেক নামে ডেকে থাকেন তিনি আরো বলেছেন যে ইসলামও একই কথা বলেছে যে ইসলামে ঈশ্বরের নিরানব্বইটি নাম রয়েছে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 কোরআন যা বলছে যখন আমরা বলছি সুন্দর নামগুলির কথা আর যে নামগুলি সর্বশক্তিমান ঈশ্বর নিজেই নিজেকে দিয়েছেন এরপর আরো আছে তৃতীয় অধ্যায় উপাসনা করার নিয়ম তিন নম্বর পৃষ্ঠায় শ্রী শ্রী রবি উদাহরণ দিয়েছেন যে ধরুন ছবি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 এটা যজুবেদের বিরুদ্ধে বত্রিশ নম্বর অধ্যায় তিন নম্বর অনুচ্ছেদেমা আসতি সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই প্রতিকৃতি নেই রূপক নেই ছবি নেই ফটো নেই মূর্তি নেই কোন ভাস্কর্য নেই একটি মূর্তি ভিজিটিং কার্ড নয় কোন ঈশ্বরের কারণ ভিজিটিং কার্ডে লেখা থাকে সে লোকের ঠিকানা হতে পারে তার অফিসের ঠিকানা হতে পারে তার বাসার ঠিকানা তাহলে ভিজিটিং কার্ডে একটি ঠিকানা লেখা থাকবে एखने ईश्वर ठिकाना से मूर्ति जो तर्क खे मे मूर्ति हल ईश्वर प्रतिकर छिजिटी कार्ड तर्क खातिर मिले निल लोक आर्थिक सहाज करुति दिल और किेटर से टा दिल संगे भिजिटिंग कार्ड दिल ये जो अजौक् যদি আমি সেই ভিজিটিং কার্ডকে ধন্যবাদ জানাই অথবা তার ছবিকে ধন্যবাদ জানানো অযৌক্তিক হবে আমার আমি যেটা করতে পারি আমি তাকে একটা ফোন করে সেই ফোনের মাধ্যমে তাকে জানাতে পারি। তাই যদি আমি তর্কের খাতিরও মেনে নিই মূর্তি হল ঈশ্বরের ছবি অথবা তার ভিজিটিং কার্ড আমি আসলে একমত না তারপরেও তর্কের খাতিরে মানছি তারপরেও এটা অযৌক্তিক হবে ফটো বা ভিজিটিং কার্ডকে ধন্যবাদ জানানো আর এটা বেশিরভাগ হিন্দু পণ্ডিত মেনে নেবেন যে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 স্তরে সচেতনতার ক্ষেত্রে মূর্তির কোন প্রয়োজন নেই প্রয়োজন আছে এই যদি হয়ে থাকে তাহলে বলব যে আমরা মুসলমানরা সবাই সচেতনতার উপরের স্তরে আছি সর্বশেষ কুমার ঈশ্বরের উপাসনা করতে আমাদের কোনো নেই এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন তার বইয়ের চার নম্বর পৃষ্ঠায় যে ইসলাম কঠোরভাবে বিশ্বাস করে मात्र एक निश्वर तर मन ईश्वर प्रतीक हल मक्का शहर कबाश जदिवसिमान सर्वतना कबामुखी हुए जर्थ तार निपासना कर आकार क्यों बोले मुसलमान रा आल्ला सब इबादत करवा के पूजा कर সেটা সম্পূর্ণ ভুল এমন কথার উল্লেখ ইসলামে কোথাও নেই করোনায় নেই হাদিসেও নেই কোন মুসলমান কখনোই কাবাকে পুজো করেনি কোন মুসলমান কখনোই পুজো করেনি কাবা শরীফকে এটা সম্পূর্ণ নিষিদ্ধ আল্লাহ পবিত্র কোরণেস্তরা বাকার একশো চুয়াল্লিশ নাম্বার আয়াতে বলেছেন যে তোমরা যেখানে থাকো না কোন পবিত্র মসজিদের দিকে মুখ করে ইবাদত করো কাবার দিকে মুখ করে কাবা হলো আমাদের কিবলা নির্দেশিত দিক फिर पड़े उत्तर दक्षिण पूर्व पश्चिमान पृथ्वी मैपी प्रथम एलिदुरूसिगारोश चुवान्न साले इे दक्षिण मेुपरे उत्तर मेु नीचे और काबा एकदम सेंटर পরবর্তীতে পশ্চিমারা এই ম্যাপ আঁকতে শুরু করল তারা উল্টে দিল উত্তর মেরু উপরে দক্ষিণ তারপর যদি আপনি উত্তরে থাকেন উত্তরে ফিরবেন পূর্বে থাকলে পশ্চিম দিকে ফিরবেন পশ্চিম দিকে থাকলে পূর্ব দিকে ফিরবেন যখন মুসলমানরা মক্কায় গিয়ে কাবার চারপাশে প্রদক্ষিণ করি ওমরা ও হজের সময় এটা আমরা করি আল্লাহর আদেশে তবে যুক্তি দিয়ে বলি प्रदक्षिण करो श्री रविशंकर लिखे छब्बीस पृष्ठा मुहम्मद सलाम जो मक्का फिर आसें समस्त मूर्ति ध्वस कर दिए तब मूर्ति पूजार प्रधान जिने कलो पाथर थर मूर्ति पूजार प्रधान बस्तु क्या शुद्ध इंथ निकाला हजर आसवदेव पूजा कर श्री श्री रविशंकर बर छम्बर पृष्ठाई लिखे हिंदू और मुसलमान प्रार्थना करीति शुरू करें इहुदीप ख्रीटान धर्मे एम रीति नहीं मत हिन्दू व मुसलमान मुसलमान नाम हाथ पा धुए नई को हिंदू कर আমি এ ব্যাপারে একমত কিন্তু যদি বলি এটা বেদিক রীতি হিসেবে আরববাসী গ্রহণ করেছে আর ইহুদ বা খ্রিস্টান ধর্মে এমন কোন রীতি নেই আমি মনে করি সেটা ভুল কারণ আমি বাইবেলেরও ছাত্র শুধু ওল্ড টেস্টামেন্টে নয় নিউ টেস্টামেন্টেও এর উল্লেখ আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে এর উল্লেখ আছে বুক অফ এক্সোড এর চল্লিশ নম্বর অধ্যায়ের একত্রিশ ও বত্রিশ নম্বর অনুচ্ছেদে মুসাওয়া হারুন তারা হাত পা ধুলেন তারপর প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করলেন যেভাবে তাদের বলা হয়েছিল নিউ টেস্টামেন্টের বুক অব অ্যাক্টের একুশ নম্বর অর্ধেক ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে আছে পল এবং তার সাথে লোকেরা তারা হাত পা ধুয়ে প্রভুর প্রার্থনা করলেন তারা যেভাবে নির্দেশিত ছিল তাহলে এটা হল বাইবেলের একটা অংশ ওল্ড আছে যেটাকে বলে বুধু অর্থাৎ অজু করা আমি ইসলাম ও অন্যান্য ধর্মের উপর একজন ছাত্র আমি মনে করি যে সর্বশ্রেষ্ঠ বই मानुष्री जीवन दर्शन नहीं पवित्र कुरानी दीते चाह पवित्र कुरणी इंगरेजी अनुबाद श्री श्री रविशंकर के इसलम्बा धर्म अनुसारी एक विश्वास करें अन्थ्रोपम अर्थात सर्वशक्तिश्वर पृथ्वी से आ रूप नि क्यों विश्वास करें ईश्वर मानुष करें एक बार आसेंशक्मान ईश्वर एशुद्ध ए पवित्र मानसर सीमता बुझे ना जाना मानुष कित अनुभव कर रेगे जाए जो मन खराब था बैथा पर्वशक्तिश्वर मानुष्य रूप नहीं पृथ्वी से आ मानुष्ठ खराब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 ईश्वर मानवजात मानस हर को प्रयोजन नहीं मानुषा खराबिका बैठक निर्देशिका हल पवित्र कुरान पृथ्वी मानवजात निर्देशिका भलो लिखते सृष्टिकर्ता छात्री मानवजात निर्देशनार्जन बोट सर्वश्रेष्ठ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 শ্রী শ্রী রবি সহমর্মিতার বার্তা সমাজের প্রতি দায়বদ্ধতা এবং অহিংস জীবনদর্শন দর্শন পৃথিবীর লাখ মানুষের হৃদয়ে আলোড়ন তুলেছে পুনর্জাগরণের মধ্যে তিনি পেয়েছেন বিশ্বশান্তির পথ আর এজন্য আরও প্রয়োজন ব্যক্তিগত পর্যায়ে দায়বদ্ধতা পরোপকারের মনোভাব এবং সচেতনতা উনিশশো সালে জন্মগ্রহণ করে মাত্র চার বছর বয়সী भगवद गाठ गुरुजी तार बाबा माग्ध करेंदिक्षा ग्रहण करोर स्त्यकर्मेर क्यूनिभार्सिटी डिग्री लाभ करें उन्नीसश ब्री श्री रविशंकरजीष्ठा करें आर्ट अब लिविंग फाउंडेशन सर्वबृह बेसर चल्लिस साल श्री श्री रविशंकर जीठा करनैशनलिए प्राय पचिस हजार ग्रामे उन्नयन क्या लक्ष लक्ष मानुष के स्वनिर्भर कर इंटरनशनलिए ह्यूमैन भैल्यूज এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দুর্দশাবৃত দেশে ত্রাণ তৎপরতা চালানো হয়েছে যেমন আফগানিস্তান বসুনিয়া ইন্ডিয়া গুজরাটে সেই ভূমিকম্পের পরে জম্মু ও কাশ্মীরে এবং পাকিস্তানে গুরুদীর স্বেচ্ছাসেবক দল এই সব ত্রাণ তৎপরতায় নিয়োজিত আছে সুনামির সময়টাতে এবং পরবর্তী নামে আর পুরো এশিয়ার অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকায় गुरुजी इरकुदिध्वस्त डाटर औषध एम प्रशिक्षण पंचमुखी परिद्रवासन गुरुजी बच्चर पैतृषि भ्रमण करें कथा प्रचार करें सब धर्म और विभिन्न आधत्मिक मतबर उद्देश्य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 गुरुजी ए पर्त बच्चू पुरस्कार पेमन गुरु महत्व सरकार जोग शोमणि पदवी दिए इंडिया राष्ट्रपति फेनिक्स अवार्ड दिए जर्जियर मेयर ग्लोबल ह्यूमानिटे अवार्ड दिए इलिनयर गवर्नर ए पेन्द्र मार्टिन लुथर किंग अवर्ड गुरुजी श्री श्री रविशंकरजी भेतरे पानी गभर ज्ञान करितकर्मा मनोभव नीरता एच्छलता आदि भाग्य बदले जाए जीवन बदले जाए पृथ्वी तुम्हरा सृष्टिकरता के भल श्री श्री रविशंकरजी सामने बोलें हिंदू धर्म और इलामे ईश्वर धारणा संपर्क श्री श्री रविशंकर जी ओं नम प्रणवाय शुद्ध ज्ञान मूर्त निर्मलाय प्रशाताय दक्षिणा सुप्रिय भाई बोनेरा ने नामी बोलते पूती पड़ पड़ पंडित भयान कोई धाय अक्षर शोहसिम्रंथ और विर्क करते तर्क कख शेष होना तब दूटो भलार कथा सदिच्छा पशापाशी थता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 तक छपाते चेहरे पंडित ना तब उद्देश्य ठीक है मानुष के एकत्रित करा जा हिंदू मुसलमान देर श्रद्धा कर अब मुसलमान हिन्दू देजर भाइयों मन श्रद्धा कर खुशी बच्चों भूल आमा उद्देश्य पे उद्देश्य कखो कर् सत्यो ना तब जदि तईरे नीन माँ दूर हो जो तीन दूर हो जा कष्ट दी महर्षि नारद सार प्रवर्तक भक्ति सूत्र सम्पर्वलम्बिया अर्थात करो ना तर्क विरोक सब पा आज एकी मेर एक ही धर्म तर्क विर्क कारण सबई मन कर तार ठीक हिंदू धर्मे विभिन्न मतपात अनेकगुल लड़ाई कर एक ही बेपार चल शुन् बत्रीसाटा बीत अनुरोध करब समय देखा सबाई एक, एक दा साथ भाई बन हुए प्रशंसा करते एक बचर आगे बोलते सह्य कर आजकल दिन शुद्म सह्य करा बे दुर्बल एक शब्द आज के पृथ्वी शुद्ध सह्य करा आज के पृथ्वी भलो वेटा आज पचंद करें ना से सह्य करें देखने किसंद करें अथच आह्य कर आज के दिन अन्धर्म के सह्य कर ना से सब धर्म के भलोबास जीवन एक घटना बोली दिल्ली गाड़ी बोक छो अटोर तर गाड़ी व्यवहार करते दिल्लीटैंट के लिए गाड़ी अटोरिक्शा उठलिक्शा टे उठल भद्र छो देखते सुंदर बेन अटोरिक्शा दू दिखे तक देखिए सुंदर सुंदर छबी लोकटा गुरुजी माफ करबी छाइप नहीं तबीगुल लगिए दिए कि गुरुजी आज हमारे सौभाग्य मेमाण गाड़ी उठे अटोरिक्शा चला प्रश्न करो खोदा के छाड़ा शेयर कि देखे हल भलार पूर्व शर्त जो आपने पेंटिंग प्रशंसा करबना पेंटर प्रशंसा कर उपनिषदे डर जकृति दिए गई बुजते अर्थात प्रभु सृष्टि प्रवेश कर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 আর আপনাকে বলছি শুধু ভালোবাসা দিয়ে আপনি সব জয় করতে পারবেন আপনি উপলব্ধি করুন আসল সত্যটাকে ঈশ্বরের ধারণাটা আসলে কি সেটা সত্যম জ্ঞান সত্য অসীম জ্ঞান অনুগ্রহ এসব কিছু মিলেই হচ্ছে ব্রহ্মা আপনারা এরই মধ্যে ডক্টর জাকি ন একের কাছে শুনেছেন উপনিষদ সম্পর্কে যে বেদ আর উপনিষদের মধ্যে বেশ ভিড় রয়েছে তবে ভিন্ন ভিন্ন যেখানে আমাদের সাদৃশ্য রয়েছে আমরা তবে যেখানে আমাদের সাদৃশ্য নেই সেখানে একসাথে থাকব। আর তাহলে আমরা সবাই সত্যিকারের মানুষ হতে পারবো কারণ আপনি বহু জাতির মধ্যে একতা চান আপনি আপনি ভালোবাসবেন সব ধর্মের মানুষকে হোক সে বৌদ্ধ জৈন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 কেন শুধু মজা করার জন্য শুধু আনন্দের জন্য তাই আমি শুধু বলতে চাই যে লীলা আমি হলাম একজনই আবার অনেকজন তাই প্রত্যেকের হৃদয়ে প্রত্যেক মানুষের মধ্যে একটাই সচেতনতা তবে তাদের প্রত্যেকে আলাদা আলাদা এটাই হলো আসল কথা যদি আপনি গভীরে প্রবেশ করেন দেখবেন কোনো পার্থক্য নেই তা না হলে কবির আর বুলেসার মতো লোকজন অনেক সপি লোকে ছিলেন ঋষি মহর্ষিরা ছিলেন তাদের ভিতর কখনো মতের অমিল সব একমত যারা ঈশ্বরকে ভালোবেসেছেন এবং তাকে অনুভব করেছেন তাদের মধ্যে কোন মতের অমিল হয়নি কারণ এটাই হচ্ছে প্রকৃত ভালবাসা আর আজকে আমাদের সেটাই করা উচিত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 एकम्र ईश्वर एक, एक भलोबा शुदुम कथागुलि सुनबें ना कथागुल उद्देश्यता के भालोरे देख और आर्ट अफ लिविंग उदार हृदय অন্য কেউ আপনাকে পছন্দ করুক আর না করুক আপনি সব মানুষকে ভালোবাসবেন প্রত্যেক নিজের সম্পত্তি আর পৃথিবীর সব মানুষের চিন্তা ভাবনা আমরা একটা পথে আসতে পারব না যে একটাই দর্শন আমাদেরকে এই বৈচিত্র্য নিয়ে বসবাস করতে হবে শ্রদ্ধা করতে হবে পছন্দ করতে হবে সাহায্য করতে হবে সত্যমান্তম ব্রহ্মা মহান সৃষ্টিকর্তা আসলে অসীম এখন আমি জানি যে বিষ্ণুর মূর্তিতে চার হাত বা চার পা বুদ্ধিমানের কাজ সৃষ্টির প্রক্রিয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ এখন বিষ্ণুর চারটি হাত রয়েছে আর সেই হাতে কি কি আছে আছে মোট পাঁচটা চারটা উপাদান আর বিষ্ণু নীল মানে আকাশ কোন আকার নেই নির্ব অগত্ব এই প্রপ এটাকে বলা হয় প্রপঞ্চ পাঁচটি মূল উপাদান এই দিয়ে পুরো পৃথিবী তৈরি পুরো বিশ্বজগৎ আর প্রাচীন আমলে মানুষের এটা লিখেছিল একটা কথা আমি আপনাদের এখানে বলতে চাই পুরানা নিয়ে আমরা সাধারণত পুরানা বলতে বুঝি পুরনো কিন্তু উদ্দেশ্য নিয়ে যেটা হলো মানুষকে কিছুটা অনুপ্রাণিত করা সব মানুষকে কিছুটা বিনোদন দেওয়া আনন্দ সবাই অনুপ্রাণিত হয় সব মানুষকে भारब मानूष बोझे मे चले मानु मेरा ठीक ना भलो ना प्रत्येक लोक निज्ञी गुद्रे संशोधन करते अन्न क्योंकि हिंदू नेतृद उचित हिंदू भूलगुल दायित्व मुसलमान नेतृद उचित मुसलमान भूलगुल समाज संस्कार साधन आज संस्कार जरूरी अहिंसा की बेस प्राधान्य कब्रंथ बदि जिज्ञेस करें तैयारी हाँ पा कथा तक टेबिले पाए टेबिले पाए सबकि तैरी तईना खोजारस्तुआ नन ये सबक निर्देश इशारा तर मान विश्वजगत तरी अधीन छोटी गल्प बोली উপনিষদ থেকে একটি ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল আচ্ছা বাবা ঈশ্বর আসলে কি দেখতে কেমন ছেলেটাকে তখন তার বাবা হাত ধরে নিয়ে গেল তারপর ছেলেকে বললেন দেখো ওই যে বাড়িটা ওখানে আছে তার আগে এখানে কি ছিল ছেলেটি বললো খালি জায়গা বলো বাড়িটি এখন কোথায় খালি জায়গায় বাড়িটা ধ্বংস হয়ে গেলে তখন জায়গাটা কি হবে সে বলো কিছুই হবে না জায়গাটা তখন আগের মতোই থাকবে বাবা বললো তোমার আত্মাও এমনি তুমিও ঠিক এইরকমই আত্মা আছে রূপ আছে সচেতনতা আছে অবসানও আছে কাম কাম ব্রহ্মা এই জায়গার মতই যেখানে সবকিছু আছে সবকিছুই কিছুই জন্মায় আবার সেখানে সবকিছুর অবসান হয় আমার প্রিয় বন্ধুরা আপনারা দেখবেন যখন আপনি হৃদয়ের গভীরে প্রবেশ করবেন যেখানে আপনার কথা প্রবেশ করতে পারবে না এমন কি মনো ঢুকতে পারবে না আপনার মনে কোনায় কোনায় প্রবেশ করে ভ্যানে গভীরে চলে যান তাহলে বুঝতে পারবেন সেটাই ভালোবাসা সেটাই ভাতি সেটাই আস্তি সেটাই প্রীতি আসলে আমাদের একত্রিত হতে হবে गणेश पुजारे श्लोक बला मन दिए शोन अमकार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 আজকে আমি যখন এখানে আসলাম তখন সবাই আমাকে ফুল দিয়েছিল আমরা কাউকে ফুল দিই কেন শুধু নিজের শুভকামনাকে প্রকাশ করার জন্য রহস্য উঠে আমাকে ফুল দিলেন কেন তার মনে হয়েছিল গুরুজি এসেছেন ওরা কিছু উপহার দেওয়া উচিত আর এটা হলো বিনিময় অনুভূতি বিনিময় কেননা অনুভূতিকে পুরোপুরি প্রকাশ করা যায় না যায় কি তাই আমরা বিভিন্ন উপায়ে আমাদের অনুভূতিকে প্রকাশ করে থাকি যেমন দেখুন এটা হচ্ছে একটা হৃদয়ের অনুভূতি শয়তান দূর হয়ে যাবে এগুলো হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান আর হিন্দুরা এটা সমালোচনা করতেই পারে মুসলমানরাও গণপতি নিয়ে বলতেই পারে সব কিছুতে আসলে ঝামেলা বাড়বে সমস্যা বাড়বে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 একটু আগে ডক্টর জাকির আল্লাহ যে সংজ্ঞা দিলেন সেই একই কথা বলে গেছেন মহর্ষি পাতাঞ্জলি আসলে ঈশ্বর কে কায়া ক্লেশা যার ভিতরে কোন রকম ক্লেশ নেই যন্ত্রণা নেই সমস্যা নেই যার কোনো আকার নেই হৃদয়সে সচেতনতাই হলেন ঈশ্বর মহর্ষি পাতাঞ্জলি যোগ সুত্তে এ কথাই বলেছেন তিনি আরো বলেছেন যে ইয়ামা যার অর্থ অহিংসা कथािया चुरी करा ब्रह्मचारिया अर्थात काउ के कखो लज्जित करा जा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 আপনার মনের সব নেতিবাচক ধারণা দূর হয়ে যায় আপনি যখন প্রার্থনায় বসেন নামাজে বসেন আপনার মন সব জায়গায় ঘুরে বেড়ায় কিন্তু যদি আপনার নিঃশ্বাসের দিকে মনোযোগ দেন আপনার মন তখন পথ খুঁজে পায় ফলে আপনি থাকবেন একবারে খাঁটি বন্ধুর মতো পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ এইসব ব্রিদিং টেকনিক আর ব্যায়াম শিখেছে उचित और प्रत्येक मानस ही उपकृत हो तम जो ना क्यों पृथ्वी सामने प्राणायम और योग दरजा खुले दिए बेपार न আপনার বিশ্বাস নিয়ে কথা বলছি না আমি কথা বলছি আপনার নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস আর আবেগের মধ্যে সম্পর্ক আছে নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করলে দেখবেন মন শান্ত অচঞ্চল হয়ে যাবে এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে অনেক বৈজ্ঞানিক গবেষণাও হয়েছে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট নিমহাংস অনেক রিসার্চ করছে আমরা যখন গেলাম ইরাকে দেখলাম হাজার হাজার নারী আর শিশু প্রচন্ড কষ্ট পাচ্ছে তারা রাতে ঘুমোতে পারছে না আর ডাক্তার সাহেবরা তাদের ওষুধ হিসেবে দিচ্ছে যাতে তারা রাতে ঘুমোতে পারে আমরা তাদেরকে ব্যায়াম শিখিয়ে দিলাম রোগী এই সমস্যা উঠল। অনেক ছিল তারা বলছে আমরা ভালোভাবে ঘুমোতে পারছি না আমাদের আতঙ্ককে দূর করতে পারছি না এরপর কাশ্মীরও একই ঘটনা ঘটেছে পাকিস্তান একই ফলাফল ফলে যদি পৃথিবীর কোন ধর্মের মধ্যে ভালো আর জ্ঞানের কিছু থেকে থাকে আমরা কেন সেটা গ্রহণ করব না उग्रपथी बल्कि सब भाव चाइनीज ओष आकुपांगचार और आकु प्रेसार सब मानुषे যে কোন দেশে প্রযুক্তি নিতে পারি যে কোন দেশের গাড়িতে চড়তে পারি যে কোন শুনতে পারি, তাহলে এই জ্ঞানকে ছড়িয়ে দেয়া এখন অপরিহার্য হয়ে পড়েছে এখন পৃথিবীতে সবাই হিংসাত্মক হয়ে উঠেছে এখন এরকম শান্তির উদ্যোগ দেখে আমার বেশ ভালোই লাগছে এই বিশাল আয়োজন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 আর পার্থক্যটা নিরূপণ করি এই কাজ করার জন্য আমাদের একই ধর্মাবলম্বী হবার কোনো প্রয়োজন নেই আমরা আলাদা থেকে এ কাজ স্বাচ্ছন্দ্যে করতে পারি আমরা একে অন্যকে শ্রদ্ধা করব এটাই এখন থেকে আমাদের মূল নীতি হোক আর মানুষকে অহিংসার বাণী শেখানোর কোনো বিকল্প নেই আমার জানা মতে হিংসাত্মক কাজকে কোনো ধর্মে অনুমোদন দেয়নি কোন ধর্মগ্রন্থই হিংসাত্মক কাজের অনুমতি দেয় না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 मन मध्य शुद्ध क्रोधिचारे कथा सबाई रेगे जाचार बुद्धि सबकिछ हारिए पेली मानसिक अवस्था ठीक कर दृष्टिभंगी पर्वेक्षण और प्रकाशी अपनी मानसिक भाई क्लान दृष्टिभंगी आलदा रकम है शत्रु तब चे खराब अपराधी अंतर दिक्कत सुंदर मानूष होते अपराधी घृणा करबा जो अपराधी डाक एम एकजुन सा मन भेतर थे खूब भलो मानूष ध घृणा कर माने कि बस आपन्न बाणी दीचन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 হর্ষিদেরও সবাইকে শ্রদ্ধা করতে হবে সেজন্য বলে মাতৃ দেবা মায়ের মধ্যে স্বর্গ ও ভালোবাসাকে দেখো দেবা সিং তোমার বাবার মধ্যে দেবতাকে দেখো দেব দেবান এখানে দেব মানে কি দেব মানে আমাদের ঈশ্বর নয় দেব মানে মা আপনার জন্য আলো বাবা আপনার জন্য আলো তারা আপনাকে তাই একজন পদার্থবিদ বেদান্তের সব কথা একমত হবেন হতেই হবে আসলে তারা করেছেন আর তারা অনেক কাজ করছেন ফিজিক্স আর বেদান্ত নিয়ে डॉक्टर जाकिर नायक जो बेसा ना, जानी ना शुद्ध यही जानी हम तो ढाई अक्षर के अक्षर वाले हैं सबको गले लगाते कुछ मान के चलो कुछ जान के चलो प्रेम से सबको गले लगाते चलो प्रेम को सब प्रेम से सबको गले लगाते चलो जीवन का ये हम सूत्र बना लेखा ही मूल नीति हो আমরা সবাইকে ভালোবাসি একে অন্য কে ভালোবাসি আসুন এইভাবেই আমরা বেঁচে থাকি সংঘ্বে একেবারে শেষে বর্ণিত আছে আসুন একসাথে হাঁটি একত্রিত হই এটুকু বলে আমি আমার কথা শেষ করব এক ঘন্টা ধরে আর কি বলবো বুঝতে পারছি না তবে মনে হয় আমার যা বলার ছিল সবাই বলে ফেলেছি চমৎকার এখানে এসে খুব ভালো লাগলো ধন্যবাদ সবাইকে এখন মন্ত্রী আসছেন ড জাকির নায়ক শ্রী শ্রী রবি শঙ্করজির কথার উত্তরে এখন তিনি শ্রোতাদের সামনে বললেন আলহামদুলিল্লাহ श्रद्धा श्री श्री रविशंकर गुरु जन और भाई बनो अपने इसलमी नियम शुभेल और रहा वरक सवार आल्ला दया बर्षित हक इमी शुभे शांति कथा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 श्री श्री रविशंकर ठीक रविशंकर क्या एक मत से भलोबा छाड़ा तो उपाय नहीं तब अन्ाय भाजाम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 कखो कख मानुष्ठिंग दस तला तुम्हें गाओ कारणी भागे थामा श्री श्री रविशंकर के भल बस एटा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 কে দেখা যায় না দিওয়ানাকে প্রশ্ন করো খোদাকে সব জায়গায় দেখা যায় আল্লাহ পবিত্র কুরনে সুরা ফুসিলাতের তিপান্ন নম্বর আয় উল্লেখ করেছেন যে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 যেটা শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন কিন্তু ইসলাম ধর্মে আমরা জানি যে সূর্য প্রচন্ড তা বিকিরণ করে বাস করার অনুপযোগী তিনি তার বই লিখেছেন চাঁদ এবং তারা একজন মানুষকে শান্তির কথা মনে করিয়ে দেয় তাই এটা একটা প্রতীক ইসলাম ধর্ম আল্লাহর প্রতীক চাঁদ এবং তারা কখনোই আল্লাহর প্রতীক ছিল না এটা হলো পাকিস্তানের প্রতীক এখানে যে ফ্ল্যাগটা আছে এটা ইসলামের ফ্ল্যাগ না এটা হল পাকিস্তানের ফ্ল্যাগ এবং যেহেতু আমি গুরুজিকে অনেক ভালোবাসি আল্লাহ পবিত্রের সাঁত্রিশ নম্বর আয়া উল্লেখ করেছেন যে তাহার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রজনী এবং দিবস সূর্য এবং চন্দ্র কিন্তু তোমরা চন্দ্র সূর্যকে সিজদা করিও সিজদা কর আল্লাহকে যিনি এগুলো সৃষ্টি করিয়াছেন যখন আল্লাহ তালা নিদর্শনগুলির কথা বলা হচ্ছে পবিত্র করার অনুযায়ী সূর্য আল্লাহ নিদর্শন কি চাঁদ তারা কথা বলা হয়নি তবে আমরা ভালোবাসব সৃষ্টিকর্তাকে তার সৃষ্টিকে নয় ইবাদ সৃষ্টিকর্তার তার সৃষ্টির নয় শ্রী শ্রী রবিশঙ্কর ঠিকই বলেছেন যে আমরা মূর্তি পূজারীদের নিন্দা করব না আমি তার সঙ্গে একমত আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আমার কথা শেষ করব আল আনামের পণে উল্লেখ আছে যে নিন্দা করিও না গালি দিও না আল্লাহকে ছাড়া জাহাদিগোকে তাহারা ডাকি কেননা অজ্ঞান না অজ্ঞানবশত নিন্দা করিবে গালি দিবে আল্লাহ স্বানাকে আমি তার সঙ্গে একমত কিন্তু শ্রী শ্রী রবিশঙ্কর আরো বলেছেন যখন তারা জ্ঞানের জন্য আসবে তাদের জ্ঞান দিও উদাহরণস্বরূপ যদি কেউ বলে 2 2 2 2 2 2 2 2 3 4 4 5 चार पांच ना सब क्योंकि सूझ नई टाइम चार टाइम चार लक्षा दाओ देने আমি তাকে পছন্দ করি আর আমার কথা শুরুতে বলেছিলাম পবিত্র কোরণেসরা একাশি নম্বর আয়াতে উল্লেখ আছে যখন সত্য আসিয়াছে হইয়াছে কারণ মিথ্যা তো বিলুপ্ত হইবার জন্যই শ্রী শ্রী রবি শঙ্কর বলেছেন হাসিকে সহজলভ্য করবেন না ক্রোধকে দুষ্প্রাপ্য করুন আমি বলি হাসিকে ফ্রি করে দিন হাসিকে একদম ফ্রি করে দিন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 আমি তাকে বলবো না যেহেতু আমি তাকে ভালোবাসি এই ভুল কাজে বাধা দেব না যেহেতু আমি তাকে ভালোবাসি আমি তাকে সুযোগ দেব যাতে করে সে বুঝতে পারে কোনটা ঠিক এছাড়াও রবিশঙ্কর বলেছেন যে যুক্তির উপর নির্ভর করবেন না কিন্তু আমি দেখেছি তিনি অনেক যুক্তিবাদী মানুষ একজন ড্রাইভারের উদাহরণ দিয়েছেন এছাড়াও তিনি আরো উদাহরণ দিয়েছেন সেগুলো যুক্তি এজন্য কোরআন বলে যে तेर ज बुझते आध्यत्मिकारी हल विश्वा दाई भूल समय जीहू कम तीन सब कथा तब श्री श्री रविशंकर अनेक भलो कथा से धन्यवाद তিনি হয়তো বইটা পড়েছেন আগে পবিত্র কোরআনের অনুবাদ আমি তাকে আবারও পড়তে অনুরোধ করব এই বই এই অনুবাদটা হল নিজের বাণী আল্লাহ স্নালার সর্বশক্তিমান স্রষ্টার পবিত্র কোরআন আমি আর দুই মিনিট কথা বলবো। এই বই এই পবিত্র কোরআন আমাদের সৃষ্টিকর্তার বাণী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 আপনার উদ্দেশ্যে সন্তানকে রক্ষা করা তাকে হত্যা করা নয় কিন্তু আপনি যদি পড়ে যান দেখি আমরা সবাই মিলে কি না ওম শান্তি শান্তি শান্তি থ্যাংক ইউ শ্রী শ্রী জি আপনার জন্য আমাদের সামনে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 আপনার প্রশ্নের আরো যথাযথ উত্তর দিতে পারেন প্রথমেই প্রশ্ন করছেন বামপাশের মাইকের সামনে যিনি রয়েছেন প্রশ্ন করছেন শ্রী শ্রী রবি শঙ্কর আমার নাম মোহাম্মদ আজিম উদ্দিন ইলিয়াস আর আমি একজন দায়ী ইসলামের বার্তা অন্য মানুষের কাছে পৌঁছে দেই. আমার প্রশ্ন শ্রী রবি কাছে যে জাকির ঈশ্বরের একত্ববাদ এবং ঈশ্বর সম্পর্কে বিভিন্ন শর্তগুলি বললেন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 আপনার কি ধারণা হিন্দুইজম এন্ড ইসলাম দা কমন থ্রেট লিখেছেন শ্রী শ্রী রবি পবিত্র ধর্মগ্রন্থগুলির আলোকে কারণ আমার বাবা মুসলমান হওয়ার আগে আমরা হিন্দু ছিলাম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 রামাম মানে হৃদয়ের উজ্জ্বলতা তাই তার মতো রমজান শব্দটা সংস্কৃত ভাষা থেকে এসেছে যার অর্থ উপাসনা করার মাস এটা যেটাই আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে একমত না রমজান এটা একটা আরবি শব্দ যেটা এসেছে আরবি শব্দ রামাদা থেকে যার অর্থ পৃথিবী গরম হয়ে আসছে সূর্যের প্রখর উত্তাপে ইসলামী পঞ্জিকায় মাসগুলো দেখলে দেখবেন রমজান হচ্ছে নবম মাস তখন তাকে গ্রীষ্মকাল এভাবে নামটা এসেছে তাই যদি বলা হয় শব্দটা এসেছে সংস্কৃত ভাষা থেকে আমি একেবারে একইভাবে এই শব্দটা এসেছে সংস্কৃত শব্দ নামা থেকে যার অর্থ উপাসনা করা আর যাজা থেকে যার অর্থ ঈশ্বরের কাছাকাছি তাহলে এর অর্থ উপাসনা করা তবে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 শ্রী শ্রী রবি তিনি তার বইয়ে লিখেছেন যে কাবা শব্দটা এসেছে সংস্কৃত শব্দ গার এবং গ্রহ থেকে এক কথায় গাহ আমি এমনটা কোথাও পাইনি যে কাবা শব্দটার উৎপত্তি হয়েছে এভাবে কাবা একটি আরবি শব্দ যার উৎপত্তি হয়েছে আরবি শব্দ কাব থেকে যার অর্থ ফোলানো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 না সব জায়গা থেকে শিখুন আর একই সাথে আপনাদের সামনে বলতে পারি এই বইয়ের অনেক ভুলের কথা আমি নিজে আপনাদের সামনে বলেছি তাই বইটাতে যে ভুলগুলো আছে থাকুক না সেগুলো সেটার জন্য আমাদের হৃদয় বা মনে গেথে না যায় বুঝতে পেরেছেন আমি কি বলেছি বইটাকে বাদ দিন পড়া দরকার নেই আমি নিজেও জানি বইটাতে ভুল আছে এর জন্য এই দ্বিতীয় কপি বের করা হয়নি এটা ছাপা হয়েছিল সব মানুষকে একত্রিত করতে হবে এটাই ছিল আমার বইটার মূল উদ্দেশ্য এটা কোনো কোনণ্ডিত্যের বই না আমি এই কথা বইয়ের ভূমিকাতে লিখেছি আর মুখে ওটা বারবার অনেকবার করে বলেছি বইটা যদি সব মানুষকে একত্রিত করতে পারে তাহলে ভালো তা না হলে আমি স্বীকার করছি বইটাতে ভুল আছে আর আপনারা আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন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 বলছি না তাদের কিছু শেখাবেন না না আমি এমন কথা বলছি না তবে যুক্তির কথা বলে অন্য মানুষের ঐতিহ্যকে কখনই অশ্রদ্ধা করবেন না এটা সবার প্রতি আমার একান্ত অনুরোধ এরপরের প্রশ্ন মহিলাদের কাছ থেকে জাকিরের কাছে হ্যাঁ আমার প্রশ্নটা ড জাকির নায়কের কাছে তবে প্রথমেই আমি শ্রী শ্রী রবি শঙ্করকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে তার এই জ্ঞান গর্ভ কথা কি হিন্দু ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে বোন আপনি প্রশ্ন করেছেন যে মহানবী মোহাম্মদ সাল্লামের কথা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে কি না আমি এখানে আবারও এই বইটা সাহায্য নেব তবে প্লিজ শ্রী শ্রী রবিশঙ্কর এই বইয়ের ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় লিখেছেন শিরোনাম হলো নবী মোহাম্মদ সাল্লাহাম নবী মোহাম্মদ সম্পর্কে বেদের বাণী তিনি রেফারেন্স দিয়েছেন ভবিষ্য পুরানা পর্বতিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক হচ্ছে পাঁচ থেকে ছয় গুরুজি এটা একমাত্র রেফারেন্স যেটা আপনি উল্লেখ করেছেন এটা একদম খাঁটি এটা পুরোপুরি ঠিক আমি আপনার সাথে পুরোপুরি নবী মোহাম্মদ সম্পর্কে বেদের ভবিষ্যৎ বাণী এই শিরোনামে শ্রী শ্রী রবি অনেক জায়গায় বেদের উদ্ধৃতি দিয়েছেন শুধুমাত্র নবী মোহাম্মদের কথা বলার সময় তিনি রেফারেন্স দিয়েছেন ধর্মগ্রন্থ থেকে আর সেটা হলো ভবিষ্য পর্বতিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে ছয় আমি অভিনন্দন জানাই শ্রী শ্রী রবিশঙ্করকে আপনি যা বলেছেন তা হান্ড্রেড পার্সেন্ট আমি আরো বলি রেফারেন্স দেওয়া থাকলেও শ্লোকটা সেখানে বলা হয়নি যদি আপনি ভবিষ্য পুরাণা পড়েন পর্বতিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট এখানে বলা হয়েছে যে একজন বহিরাগত আসবেন একজন বিদেশি অন্য ভাষায় কথা বলবেন সংস্কৃত ছাড়া मुहम्मद मानव जर गशी संस्कृत शब्द मरस्थल से व्यक्ति आसबान एक मरुभूमि कहनी तैर कर शयतान के ध्वस कर কথা আরো উল্লেখ আছে ভবিষ্যৎ পুরোনায় পর্বতিন খন্ডতিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে যে সর্বশক্তমান সাতাশে বলছেন এর আগে শত্রুকে হত্যা করা হয়েছে এবার আরো শক্তিশালী শত্রু আসছে আমি একজন ব্যক্তিকে পাঠাব যার নাম মোহাম্মদ যাতে করে মানুষজন ঠিক পথে থাকে এবং ও রাজা তুমি পিসাসদের রাজ্যে কখনো যেও না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 তাদের ইবাদতের সময় আজান দেবে তারা সব সবসময় হালাল প্রাণী খাবে তবে শুকরের মাংস খাবে না আর কোরআনে চার জায়গায় উল্লেখ আছে সুরা আল বাকার একশো নম্বর আয়াতে সুরা আল মাইদা তিন নম্বর আয়তে সুরা আল আনামের একশো নম্বর আয়তে এবং সুরা আল নেহালের একশো পনেরো নম্বর আয়তে যে আপনারা শুকর খাবেন না আর উল্লেখ আছে যে তারা নিরামিষ ভোজি হবে না আমিষ ভোজি হবে তাদের বলা হবে মুসলমান মহানবী সাল্লামের কথা ভবিষ্য প একশো সাতাশ নম্বর অনুচ্ছেদের এক থেকে চোদ্দ পরিচ্ছেদের যাকে বলা হয় কুন্টাপ কুন্াপ মানে লুকানো গ্রন্থি যার অর্থ পরে জানা যাবে সময় কামতায় পুরো বলতে পারছি না প্রথম অনুচ্ছেদে বলছে তিনি নারা সাংসা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 এছাড়াও উল্লেখ আছে এক নম্বর ত্রিপান্ন নম্বর পরিচ্ছেদে তার কথা বলা হয়েছে না আমরা জানি মহানবী মায়ের দুধ পান করেননি তাকে আরো বলা হয়েছে আহম্মদ যিনি নিজের প্রশংসা করেন যেটা মোহাম্মদ সাল্লামের আরেক নাম সামবেদ এ উত্তর নম্বর মন্ত্রে শামবেদের দ্বিতীয় অধ্যায়ের একশো নম্বর অনুচ্ছেদে তাকে যজুর্বেদের একত্রিশ নম্বর অধ্যায়ের আঠারো অনুচ্ছেদে বলা হয়েছে আহমদ অথর্বেদের আট নম্বর গ্রন্থের ৫ নম্বর অনুচ্ছেদে ষোলো নম্বর পরিচ্ছদে অথর্ভবে বিশ নম্বর গ্রন্থের একশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ চোদ্দ নম্বর পরিচ্ছেদে ঋগবেদের আট নম্বর গ্রন্থের ছয় নম্বর অনুচ্ছেদে দশ নম্বর পরিচ্ছেদে তাকে এখানে বলা হয়েছে নারা সংসা নারা সংসা একটি সংস্কৃত শব্দ যার অর্থ নর বা মানুষ সাংসার্থক প্রশংসনীয় সেই মানুষ যে প্রশংসনীয় এই শব্দটা আরবিতে বললে হবে মোহাম্মদ সাল্লাহাম তাহলে নবী মোহাম্মদ সাল্লামের উল্লেখ করা নামে যার সংস্কৃত হল নারা সাংসা বিভিন্ন ধর্মগ্রন্থে ঋগবেের এক নম্বর গ্রন্থে তের নম্বর অনুচ্ছেদ তিন নম্বর পরিচ্ছেদ ঋগবেদের নম্বর আঠার নম্বর অনুচ্ছেদ নয় নম্বর পরিচে গ্রন্থে একশো ছয় নম্বর অনুচ্ছেদ চার নম্বর পরিচ্ছেদ ঋগবেদের নম্বর গ্রন্থে একশো অনুচ্ছেদ তিন নম্বর ঋগবে গ্রন্থে তিন নম্বর অনুচ্ছেদ দুই নম্বর পরিচ্ছেদ ঋগবেদের গ্রন্থে পাঁচ নম্বর অনুচ্ছেদ দুই নম্বর পরিচ্ছেদ ঋগবেদের গ্রন্থে দুই নম্বর অনুচ্ছেদ দুই নম্বর পরিচ্ছেদে যুর্বেদ বিশ্বের সাত্রিশ অনুচ্ছেদে যজুবেদ বিশ্বের সাতান্ন অনুচ্ছেদ যজুবেদ একুশের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 प्रत्येक मुसलमान ही ग्रंथ के श्रद्धा उचित और डर नायक के विशेष भाई बेदे सत्य सबसे एक ही शिक्षा एक ही ज्ञान मानवता भलोबा कथा धन्यवाद हुदी शामिल मेडिकल कलेज एंड हस्पिटल सबग धर्म के कई दिन आगे एक सन््रास आक्रमण हल और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 प्रश्न करते हैं अथवा पर जन प्रश्न असलम वाले आया कमार प्रश्न हिन्दू और इमे सर की जो खाद्य खबर अनुमति दिए भाई प्रश्न कर हिन्दू और मुसलमान धर्मग्रंथे ईश्वर খাদ্য খাওয়ার অনুমতি দিয়েছেন কিনা এখন ইসলামের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে কোন মুসলমান যদি শুধু নিরামিষ খাবার খায় তারপর সে খাঁটি মুসলিম হতে পারে ইসলামে এমন কোন নির্দেশ নেই যে আপনি শুধু নিরামিষই খাবেন তবে পবিত্র কোরণেশ্বর মাইয়াদের এক নম্বর আয়াতে আছে যে তোমাদের অনুমতি দেয়া হলো সেই সব চতুষ্পদ প্রাণীর মাংস খাওয়ার জন্য যাহা হালাল বাকিগুলো হারাম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 महाभारत अनुशासन पर्व देखें अष्टी अनुच्छेद पंचपाण्डव देर बड़ भाई विश्व के जिज्ञेस कर लो पूजार समय किग करते पूर्वपुरुष्टलें महाभारते उल्लेख आदि शा सब्जी उत्सर्ग कर पूर्वपुरुष सन्तुस्ट थे जो मस दाओ दुई मासदी भेड़ा दाओ तीन मास थो खरगोश चार मास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 गाछ हत्या चे बी पापर विज्ञान कल्याण गाँव बैठा अनुभव करते खुशी होतेमिष बोझी लोको जे नील जीवन आज बैठा अनुभव करते तीनटा इंद्रिय पशुपाखिर इंद्रिय गाचर दो इंद्रिय कम तक हत्या पशु हत्या बसिपराधे तक मान लो अपन कथा पशुपाखिर चे गापाल दो कम प्रश्न कर लरुण से जन्मथे बोबा कला दो कम से बड़ हार पर क्यों एक जनता खुन कर फिलल मी लर्ड ये हत्या कम शस्ती दिन कारण भाईर दो इंद्रिय कम छो बतारी के बेसि शिन्न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 কিছু মানুষ শুধু নিরামিষ খেলে আমাদের জন্যই ভালো কারণ ইন্ডিয়ার সব মানুষ যদি এখন আমিষ খাওয়া শুরু করে দেয় মাংসের দাম বেড়ে যাবে এর পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে রবি কাছে আমার প্রশ্ন শ্রী শ্রী রবি শঙ্করের কাছে তিনি তার বক্তৃতায় বলেছেন যে ভায়োলেন্স কে মানে হিংসাকে কোন ধর্মই অনুমোদন দেয়নি তাই যদি হয়ে থাকে তাহলে কৃষ্ণ কেন অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে যেন তার নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করে। আপনি যদি যুদ্ধের পক্ষে যুক্তি খুঁজতে যান সেটা তাহলে সব পাবেন জেহাদির আছে এছাড়াও খ্রিস্টানদের ধর্মগ্রন্থে যীশু খ্রিস্টই বলেছেন যে আমি শান্তির জন্য আসিনি ঝগড়া বাধাতে এসেছি বাবার সাথে ছেলে এবং মায়ের সাথে মেয়ের এসব কথাকে আমাদের ভুল পথে চালিত করলে হবে না মহাভারত স্পষ্ট করে বলা আছে কৃষ্ণ অর্জুনকে বলছেন যুদ্ধ করো তবে ক্রোধ দিয়ে নয় ন্যায়ের জন্য যুদ্ধ করো ধর্ম স্থাপনের জন্য যুদ্ধ করো আত্মঘাতী বোমা হামলাকারী দিয়ে নিরীহ মানুষদের মেরে আপনি পৃথিবীতে আতঙ্ক ছড়াতে পারেন না আপনাকে ধর্ম আর আর পালন করতে হবে গীতা একজন যোদ্ধাকে লড়তে হবে আমি এটা বলছি না যে কোথাও কোনো গোলমাল বাদলে পুলিশ চুপচাপ বসে থাকবে পুলিশ সেখানে অবশ্যই আসবে আর যদি কোনো রায়ট হয় তাহলে মানুষকে রক্ষা করবে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 अनुरोध करा ही प्रश्न कर अर्जुन की ठीक राम कि ठीक छो सीता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 এ ব্যাপারটা একটু পরিষ্কার করবেন বোন আপনি প্রশ্ন করেছেন আপনি যতটা বুঝতে পারেন যে ঈশ্বর হলেন সর্বব্যাপী যে প্রত্যেক অনুপরমণিতে তিনি আছেন আর আমার মতামত কি আমি কোরআনার একজন ছাত্র আমি কোরআনায় এমন কোন আয়াত পাইনি যেটা বলছে যে ঈশ্বর হলেন সর্বব্যাপী আর এমন কোন সহি হাদিসও নেই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 महिला आंगुल सवार ठीक जन मानस भाव चिंता हादीर कम सर्वव्यापी और आल्लाटार अर्थ हल सर्व्यापी आशा तुछ तुछ स्री स्री कर प्रश्न पुरुष रविशंकर जीकुमी हमार नाम सदिक भाई हमें हिंदू मुसलमान हो सालुरी मासे चेन्नई शहरे ड जाके नायक एक विशाल मीटिंग आल्ला अशेष रहमते मीटिंग से तहिदे आलोर सन्धान पे हमें सत्यारे सृष्टिकरता सम्पर्क जानते पे स्वेच्छा और निर्दिधा इसलमाम ग्रहण कर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 এবার আমি আপনাকে বলি বিষ্ণু সহস্রনা কিন্তু এই কথা একেবারে পরিষ্কারভাবে ভাবে লেখা আছে এটা দিয়ে আপনি আমাকে বিষ্ণু কোনো ব্যাখ্যা দিতে পারবেন বিষ্ঠাম শশি বর্ণম চতুর্ভুজম প্রসন্নবদনম স্ব বিক্রোভ শান্তিষ্য স্মরণ মাহে জন্ম সংসার বন্ধনাথ নিমুচ্ছদে মসাই বিষ্ণবে সর্বিষ্ণবে ওম নমো বিষ্ণবে প্রভ বিষ্ণবে শ্রী বৈশম্বা নোয়াচা সেনা আমি এখানে যাচ্ছি এখন আপনার কাছে দেখেন আপনি যেটা করছেন প্রথম একটা ভূমিকা বলে নিয়ে তারপর প্রশ্নটা করছেন প্লিজ কোন ভূমিকা করবেন না আপনার প্রশ্নটা সরাসরি করে ফেলুন ধরে নিচ্ছি আমাদের বক্তারা প্রশ্ন শুনলে বুঝতে পারবেন হ্যাঁ আপনার মাইক চালু করা হলো এখন আপনাকে এক মিনিট সময় দেয়া হলো আর আপনাকে একটা প্রশ্ন শেষ করতে হবে এই এক মিনিটে उम गुरुजी अपनी दया विष्णु सहस्त्र नामा ना देश निश्चित हेदायत कर हेदायत कर दया ख्याल रखब्न करते इमोशनल ना हो जाए भद्र भाव प्रश्न करते अनुष्ठान खातिर दया लोक जन के कम मंत्रब करते देवें ना तरफ प्रश्नगुल कर मोटे उचित हादसे दु जन ज्ञानी लोक आज सम्मान करते क्यों ए प्रश्न आरोप करें भलंटियार देव पे पाठ देवेंपनारा जो प्रयोजन बेकर दीता है बेबी थैंक यू युवक हाँ से भूल उद्धति दिल से उन्मत्त होल्लाशी आशीर्वाद आज पृथ्वी इसलमर नामे बदन छड़ा धारना शुद्ध एक ही सत्यारे क्यों सत्य बाबा जी अपनी बोझार चेषा कर थे कथागुल ठीक है तर इसलम धर्म ग्रहण कर दिए अन्य ग्रहण करा शुद्ध एट बोझा कत खानी अज्ञ इना ज्ञानी इ बोझाज्ञान बेपारे कत खानी सीमित हिंदू धर्म सम्पर्काम बी लेखा जाए अनेक ज्ञान अर्जन करा जाए पंडित हल तो समाज क्षति हम जत्समान्य पढ़ाशुना पंडित भेजे बस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 प्रश्न डेहम्मद आखिल मेडिकल टेक्नोलिस्टर प्रश्न हल श्री श्री रविशंकर लेकिन बेदे शिखन किन्तु अनेक मध्य आज कत मानदी मेने कारण टाइम भाई प्रश्न कर আমার মতামত কি যখন শ্রী শ্রী রবি বললেন যে ঈশ্বর একজন আর সবার মধ্যে আছেন এটা জানতে চেয়েছেন ওনার কথা যা শুনেছি সেটা যদি বুঝতে পারি হিজরের উনত্রিশ নম্বর আয়াতে আছে এছাড়াও সুরা সাজদার নয় নম্বর আয়াতে আছে আল্লাহ সুবাহ রূপ এবং তার জ্ঞান দিয়েছেন মানুষ জাতিকে তাই সর্বশক্তিমান ঈশ্বরের জ্ঞান মানুষ জাতির সবার মধ্যে আছে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 আমি তানভি ফাতেমা আমি বিবিএস এর ছাত্রী কলেজ আমার প্রশ্ন কাছে। মহাভারতে কথা বলা আছে যে অভিমন্য মায়ের পেটে থাকার সময় কিভাবে চক্র বুদ্ধে ঢুকতে হবে সেটা শুনে পেরেছিল কিন্তু কথা বিজ্ঞানে প্রমাণিত যে পেটের ভিতরে ভ্রূণ কিছুই শুনতে পায় না আপনি এ ব্যাপারে কি বলবেন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 আমি পড়াশোনা করি আমি যে প্রশ্নটা করতে চাই তা হলো যে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে অবতার বলতে কি বোঝানো হয় আর কালকে অবতারকে বোন আমি প্রশ্নটার উত্তর দেওয়ার আগে এটা বলতে চাই যে আমি একজন মেডিকেল ডাক্তার তাই আপনাদের জানিয়ে রাখি মায়ের পেটে ভ্রূণ শব্দ শুনতে পারে গর্ভধারণের পঞ্চম মাস থেকে কানে শুনতে পায় কোরআনে আছে সুরা ইমসানের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 ऋषि सन्यासी कोरोना कि स्रेष्ठ मानसर मध्य के बेचे ना केूतम प्रेरित दूते विश्वास कुरने फिर चौबीस नम्बर आयाते उल्लेख आम सम्प्रदाय नहीं जहां निकट सतर्क वाणी जाए पवित्र कुरनेम्बर आयते प्रत्येक जुगे दूध पाठी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 কলকি জন্ম নেবে আরো উল্লেখ আছে কলকিপুরাণার দ্বিতীয় অধ্যায়ে চার অনুচ্ছেদে তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস কলকিপুরাণ দ্বিতীয় অধ্যায়ের পাঁচ যে চারজন সহচর তাকে সাহায্য করবে কলকিপুরাণা দ্বিতীয় অধ্যায়ের সাত অনুচ্ছেদে আছে যে যুদ্ধক্ষেত্রে তাকে বিভিন্ন দেবদূত বা ফেরেস্তা সাহায্য করবে কলকিপুরাণার দ্বিতীয় অধ্যায়ের এগারো অনুচ্ছেদে আছে যে তার জন্ম হবে বিষ্ণু ইয়াসের ঘরে এবং সুমতির গর্ভে কলকি পুরানের দ্বিতীয় অধ্যায়ের পনেরো অনুচ্ছেদে আছে তিনি মাসের বারো তারিখে জন্মাবেন এক কথায় কলকাতার নাম বিষ্ণু ইয়াস যার অর্থ সৃষ্টিকর্তার পূজারী মোহাম্মদ সাল্লাহামের বাবার নাম আবদুল্লাহ যার অর্থ সৃষ্টিকর্তার পূজারী তার মায়ের নাম হবে সুমতি যার অর্থ শান্তিপূর্ণ অচঞ্চল মোহাম্মদ সাল্লাহ স্লামের মায়ের নাম আমিনা যার অর্থ শান্তিপূর্ণ অচঞ্চল তার জন্ম হবে সাম্বালা শহরের একটি এলাকায় সাম্বালা মানে শান্তিপূর্ণ একটি জায়গা আর মক্কাকে বলা হয় দারুল আমান শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। বলা আমানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জন্মেছিলেন মক্কার প্রধান ব্যক্তির ঘরে তিনি জন্মাবেন মাসের দ্বাদশ দিনে আমরা জানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রবিউলা বারো তারিখে জন্মেছিলেন বলা হয়েছে যে তিনি হবেন অন্তিম ঋষি তিনিই হবেন সর্বশেষ ঋষি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 ওই পেয়েছিলেন জবলের নূরে বসে হঙ্গারে হীরা আলোর পাহাড়ে বসে তিনি দক্ষিণে মদিনায় গিয়ে আবার ফিরে আসেন বলা আছে যে তার আটটি অসাধারণ গুণ থাকবে এই গুণগুলোর নাম হলো জ্ঞান আত্মসংযম জ্ঞান বিতরণ সম্ভ্রান্ত বংশ সাহস শক্তি পরোপকার ও মহানুভবতা এই আটটা গুণ মোহাম্মদ সাল্লা সাল্লামের ছিল আরও আছে যে তিনি পুরো মানব জাতিকে পথ দেখাবেন পবিত্র কোরআন স্তুরা সবার আঠাশ নম্বর আয়তে উল্লেখ আছে যে তিনি সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা আর বলা আছে যে তার থাকবে একটি সাদা ঘোড়া আমরা জানি মোহাম্মদাম বুড়াকে চড়েছিলেন অর্থাৎ সাদা ঘোড়ায় তার ডান হাতে থাকবে একটি তরবারি মোহাম্মদ যুদ্ধে অংশ নিয়েছিলেন তার সবগুলো ছিল আত্মরক্ষার জন্য আর তিনি ডান হাতে তরবারি ধরতেন বলা আছে চারজন সহচর তাকে সাহায্য করবে এখানে বলা হচ্ছে খোলাফাই রাশেদিনের কথা হজরত আবু বাকর হজরত ওমর হজরত ওসমান হজরত আলী বলা আছে তাকে দেবদূত সাহায্য করবে আমরা জানি মোহাম্মদামকে সাহায্য করেছিলেন ফেরেস্তারা বদরের যুদ্ধে একথা সুরালের একশো তেইশ থেকে একশো পঁচিশ নাম্বার আছে এছাড়াও সুরা আনফালের আট ও নয় নাম্বার আয়োজন ভবিষ্যৎবাণী নির্দেশ করে সর্বশেষ নবী ও রাসুল মোহাম্মদ সাল্লামকে এরপরের পুরুষদের মধ্য থেকে আমার নাম রাসেল আমি বিক্রমের ছাত্র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 তাহলে পুরুত্রাই যদি ভুল পথে থাকে তাহলে একজন সাধারণ হিন্দু কিভাবে নিজেকে ঠিক পথে রাখবে মানে যদি সে হিন্দু ধর্ম পালন করতে চায় হ্যাঁ সুন্দর প্রশ্ন করেছেন। আমার বক্তৃতা প্রথমে বলেছিলাম আপনি যদি আমার বক্তৃতা প্রথম থেকে শুনে থাকেন আমি সেখানে বলেছিলাম যে ধর্মগ্রন্থগুলো আছে কিন্তু মানুষ গ্রন্থগুলো মেনে চলছে না কোরআনও মানছে না ইসলামও মানছে না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 বেদান্তে অনুমতি দিয়েছে যোগের মাধ্যমে আপনি পৃথিবীতে বসে স্বর্গকে অনুভব করতে পারবেন লক্ষ লক্ষ মানুষ যোগ সাধনা করছেন এবং পাচ্ছেন। আর আমাদের দেশে অনেক সাধু এসেছেন তারা হচ্ছেন মহাপুরুষ নারদ চৈতন্য মহাপ্রভু গুরু নানক দেব গুরু গোবিন্দ সিং জি আরো অনেকই এই বেদে পরিষ্কার বলা হয়েছে হৃদবেগে দুই নম্বর শ্লোকে রয়েছে এবং তারা ভবিষ্যতে আসবেন আর এই বিশ্বজগত আসলে অসীম এর কোন শেষ নেই এর কোনো কিনারা নেই আর বিভিন্ন সময় সম্ভব আমি কৃষ্ণ বলেছেন আমি প্রত্যেক যুগে আসব পৃথিবীর ভুলগুলো গুলো আসব। এখানে আমি আপনাদেরকে বলতে পারি যে শ্রীমদ গীতা ভালো করে পড়ে দেখুন আর অন্য একটা বই আমি আপনাদেরকে সবাইকে পড়তে অনুরোধ করব সেটা যোগ বৈশিষ্টা এই বইটি খুবই বিস্ময়কর বৈজ্ঞানিক আর গভীর জ্ঞানের এই বিশ্বজগৎ সম্পর্কে আজকের দিনে পুরো পৃথিবী বইটির গুরুত্ব মেনে নিয়েছে এই যোগ বৈশিষ্ট্য বইটা আমাদের সচেতনতা শেখায় আমাদের জ্ঞান বৃদ্ধি করে तुम सब उचित से सब जैसे भलो जिन ग्रहण करते ज्ञान जिनिषद गीता आशे पास सब भाजपा करते ठीक है नाम विजय कुमार পুনর্জন্ম আছে আরেকটা প্রশ্ন হল কেয়ামতের দিনটা আসলে কি ওই দিনে যারা মারা যাবে তাদের বিচার কখন হবে আপনি প্রশ্ন করেছেন ভাই বিজয় যে ইসলামে পুনর্জন্ম আছে কিনা আর কেমতের দিন কেউ মারা গেলে সেদিনই তার বিচার হবে কি না এখানে যখন কথা হচ্ছে পুনর্জন্ম নিয়ে আল্লাহ পবিত্রকরণে বলেছেন যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমাদের মৃত্যু দিয়েছেন তিনি পৃথিবীতে পাঠিয়েছেন আবার মৃত্যু দিয়েছেন তারপর আবার বাঁচিয়ে তুলবেন তাহলে এই পৃথিবীর জীবনের পরে আমাদের আবার বাঁচিয়ে তোলা হবে সেটা পরকালে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 সুপোকা যেমন ঘাসবে উপরে উঠে যায় তারপর অন্য ঘাসে লাভ দেয় একই ভাবে মানুষের আত্মা একটা শরীর ছেড়ে আর এক শরীরে প্রবেশ করে তবে এই দর্শনটা আমার মতামত অনুযায়ী উল্লেখ নেই বেদে বলা হচ্ছে পুনর্জনমের কথা দশ নম্বর গ্রন্থে উনিশ নম্বর পরিচ্ছেদের 4 ও পাঁচ নম্বর অনুচ্ছেদের পুনর্মানে পরবর্তী জনমানে জীবন পুনর্জীবন পরবর্তী জীবন ঠিক আছে করোনা পরবর্তী জীবনের কথা বলছে তবে এভাবে বলা হচ্ছে না যে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু আমার জানা মত বেদের কোথাও নেই শ্রী শ্রী রবিশঙ্কর নিজেই বলেছেন বেদ সবার উপরে তাহলে যদি বেদ আর ভগবতীতা মিলিয়ে দেখেন সেই সাথে উপনিষদ তাহলে সব ঠিক আছে আমাদের শরীর আছে আমাদের আত্মা আছে শরীরের মৃত্যু হলে আমরা আবার পরবর্তী জীবনে ফিরে আসব। এখানে আমি পুরো একমত যে মৃত্যুর পরে জীবন আছে তবে এমন না যে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু এই দর্শন বা সংস্কারটা এনেছিলেন হিন্দু পণ্ডিতরা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 আছে খালাকাল আল্লা সৃষ্টি করিয়েছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষার জন্য পবিত্র কোরআন স্তুরা আল বাকার একশো পঞ্চান্ন নাম্বার আছে অবশ্যই তিনি পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে ভয় দিয়ে জীবনের ক্ষতি দিয়ে ফল ফসলের ক্ষতি দিয়ে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 जी पा शून्य गरीब लोक जैक नम्बर पा परीक्षा आल्ला परीक्षा करते गाउ के दिन सुस्थान जन्म आगे जन्म पापर कारण नए कारण इसलम धर्म अनुजाई प्रत्येक शिशुप से मासुम यहाँ बाबा मायर परीक्षा जो कारो हृत्पिंड असुख थे से आगे जन्मे पाप करनी गरीबान पाप ना কারণ বেহসে যাওয়ার জন্য আপনার টাকা পয়সা থাকলে হবে না স্বাস্থ্য দিয়ে হবে না আল্লাহ মা বাবার পরীক্ষা নিচ্ছেন তাহলে এইভাবে আমরা পরের জীবনে বিশ্বাস করি সেখানে আমাদের বিচার হয় পবিত্র ইমরানের একশো পঁচাশি জীব মাত্র মৃত্যু সাথ গ্রহণ করবে কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে কে দিন পৃথিবীতে যদি পাপ করেন আংশিক শাস্তি পাবেন আবার নাও পেতে পারেন চূড়ান্ত শাস্তি হবে পরকালে গিয়ে বেদেও এ কথা বলা আছে যেমন স্বর্গ আর নরক যদি কাজ ভালো করেন स्वर्गे क्या दिन प्रत्येके सब मानस दिन सबा के क्या दिन आबादी तला है और से आह न्याय विचार कर प्राप्य तक से पा भलो क्या कर ले पुरस्कार पा खराब क्या शास्ती पा आशा कर उत्तर पे তারপর হ্যাঁ বোন আপনার প্রশ্নটা করে ফেলুন আসসালামাইকুম আমার নাম নুসরাত ফাতিমা আমি একজন হাউস আমি প্রথমে ড জাকির নায়ককে ধন্যবাদ জানাতে চাই তার এই লেকচারের জন্য এক্সকিউজ মেতন করেন আমাদের হাতে সময় ঠিক আছে ওনাকে অনেক ধন্যবাদ আমার প্রশ্নটা হলো আমরা কথা বললাম শান্তি আর ভালোবাসা নিয়ে যাতে আমরা এই পৃথিবীতে সুন্দর ভাবে অন্য কথায় আমাদের জীবন হবে সহজ সরল নিরাপদ আমি শ্রী শ্রী রবি কাছে প্রশ্ন করব যে আমাদের প্রথম কর্তব্য কি আমাদের দায়িত্ব কি মানুষের প্রতি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 তিন চার বছরের শিশু ভায়োলিন বাজাতে পারে বিনা বাজাতে পারে না সংস্কার যেগুলো আমরা বিশ্বাস করি তাই আমার মতামতটা এখানে প্রকাশ করছি যে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম শিখ ধর্ম হিন্দু ধর্ম তাওজম সিন্টইজম এইসব ধর্মই পরজন্মে বিশ্বাস করে আর এরা সবাই আত্মার অমরত্বে বিশ্বাস করে मानसिक करुपूर्ण विश्वास कर मानसा से आने के सेवा करते तक सहाय कर ईश्वर के, के खुजे पावा उदाहरण स्वरूप विख्या इंडित शरीफ साहेब एवं मतबसा कर शब्द ट मूल कथा मानुष के सहा मानस सेवा कर लेश्वर सेवा मानवजाति के सेवा कर ईश्वर उपासना सबा धन्यवाद ईश्वर सबा भलो रख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 মাত্র একশো বছরের মধ্যে আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রতিদিন একটারও বেশি বই আর এই নয় সেপ্টেম্বরের পরে এটা আরো অনেক বেড়েছে মানুষ উদ্ধৃতি দিচ্ছে কোরআন থেকে কিন্তু প্রসঙ্গ বাদ দিয়ে ইসলাম সম্পর্কে এমন কথা বলা হচ্ছে যা সত্যি নয় এগুলো একটা হলো পবিত্র কোরআনের সুরাত পাঁচ নম্বর আয়াত যখনই কোনো কাফিরকে সামনে পাবে তাকে মেরে ফেল যদি আপনি কোরআন পড়েন সুরত আবর পাঁচ নম্বর আয়াত বলা হয়েছে যখনই কোনো কাফিরকে পাবে মেরে ফেল संग छा प्रसंग प्रथम दिक्कत शांति चुक्ति मुसलमान मुश्रिक दे चुक्ति मक्कार मुश्रिकर भेज अल्लाह पांच नम्बर आयत नाजिल तुम्हरा चार मास ठीक करो तरह युद्ध प्रस्तुति लाओ और युद्ध मैदान में आल्ला मुसलमान परीक्षा करें जो तुम शत्रु जो काफिलरा तुम्हें जुद्ध क्षेत्र मार रस तक युद्ध करो तर मारो একইভাবে একজন আর্মি জেনারেল তার সৈনিকদের মরণপণ যুদ্ধ করতে বলবেন তাদের মরে যেতে বলবেন না তাই এই উদ্ধৃতি প্রসঙ্গ ছাড়া আর ইন্ডিয়াতে ইসলামের একজন সমালোচক অরুণ সুরি তিনি বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অব ফতোয়া আর এখানে তব আর পাঁচ নম্বর আয়াত বলার পর তিনি লাভ দিয়েছেন সাত নম্বর আয়াতে এটা কেন জানেন কারণ ছয় নম্বর আয়াতে এটার উত্তর ছয় নম্বর আয়াত বলছে যদি কোন কাফির আশ্রয় প্রার্থনা করে শান্তি চায় তার ক্ষতি করিও না তাকে নিরাপদ জায়গায় পৌঁছাইয়া দাও और कुरान युद्ध कथा शेष अस्त्र हिसे जोड़ा तब सब समय शांति भलो शांति शांति दिव्य धर्म छात्र ग्रंथे युद्ध बहुत शेष उपाय हिसाब से बजाय थे एक ही भाव श्री श्री रविशंकर जी गीतार कथा कृष्ण अर्जुन के उपदेश दीच से প্রথম অধ্যায়ের তেতাল্লিশ থেকে আটচল্লিশ অনুচ্ছেদে অর্জুন বলছে সে যুদ্ধক্ষেত্রে তার অস্ত্র মাটিতে ফেলে দেবে আরো বলছে আমার আত্মীয়দের সাথে যুদ্ধ না করে আমি অবস্থায় মারা যাব। এর নির আছে ভগবত গীতা দ্বিতীয় অধ্যায়ের দুই ও তিন অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ বলছেন কিভাবে এমন চিন্তা তোমার মাথায় আসলো এটা তোমাকে স্বর্গ থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে কেমন করে তুমি এতটা শক্তিহীন হয়ে গেলে 31 33 कृष्ण भगवद गीतार द्वित अध्ययन पदाभारत हिंदू मिथ्यार बिुद्धे सत्यर युद्ध करना कथा समस्या कई तीन जदि प्रसंग सह पढ़ें যে সব ধর্মই শেষ উপায় হিসেবে শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করার অনুমতি দেয় শ্রী শ্রী রবিশঙ্কর নিজেই বলেছেন যোদ্ধার কর্তব্য হল যুদ্ধ করা এখন প্রত্যেক দেশেই পুলিশ বাহিনী আছে তাই অপরাধীদের থামিয়ে রাখার জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য পুলিশ বাহিনী অপরাধীদের উপর শক্তি প্রয়োগ করে সেজন্য পবিত্রক্রণের অনুমতি দেয় তবে কিছু লোক প্রসঙ্গ ছাড়া কথা বলে ইসলামের নিন্দা করে এই জন্যই লোকে ইসলামের সাথে সন্ত্রাসকে জড়ায় আর বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন धन्यवाद सर्वशक्ति right इच्छा अनुष्ठान सफल भाव शेष करतेत्रित होते